الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله شيمن ذلك الكتاب لا ضيب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ধারাবাহিকভাবে কোরআন চলতেছে হুদলাকিম কোরআনে কেরিম সমস্ত মুসলমানদের আল্লাহ সুবাহর সমস্ত বন্দা মুসলমানদের সবচেয়ে বড় সংবিধানিম এই এজন্য কোরআনে কেরিমের যে দ্বিতীয় নম্বর সুরা সুরাই বাকারা তার প্রথমে কোরআনে করিমের বড়ত্ব সম্পর্কে আল্লাহ সুবাহ আলোচনা করেছে অবতীর্ণ কালাম এই কালাম মানব রচিত কোন কালাম না কোন মানুষের বানানো কথা না কোন মানুষের শক্তি নাই কালামের কোন একটা আয়াত কে তারা বানাবে এবং কালামের আয়াতের সমঞ্জস্য আয়াত বানানোর মতো তাদের কোন ক্ষমতা নাই আল্লাহ রবীন্দ্রিম তাদেরকে যারা বিশ্বের সবচেয়ে বড় আরবি সাহিত্যিক ছিল তখনকার রসুল করিম সাল্লাই্লামের জমনায় কোরাই সম্প্রদায় এরা বিশ্বের সবচেয়ে বড় কি ছিল সাহিত্যবিদ ছিল কিসের আরবি ভাষায় পণ্ডিত ছিল তারা কোরআনে কেরিম সম্পর্কে পর্যবেক্ষণ করার পরে কোরআনে কেরিমের প্রথম বলছো তোমরা যদি পারো তাহলে পুরো কোরআনের মতো একটা কোরআন তোমরা আমার সামনে কি রসুল বলেন এরকম একটা কোরআন তোমরা এই সমঞ্জস্য এরকম কোরআন কালামকে তোমরা বানাই দেখাও পারে নাই তারা বলছে ঠিক আছে পূর্ণ কোরআন যদি না হয় একটা ছোট সুরা কোরআনে কেরিমের সবচেয়ে কি ছোট সুরা সুরে কাউসার সুরে কাউসারের মতো এই ধরনের মানের একটা সুরা তোমরা বানাই দেখাও তোমরা যে মানব রচিত তো তোমরা তো মানব আমিও মানব তারা বহুত চেষ্টা প্রচেষ্টা করে দেখছেন শেষ তারা ব্যর্থ হয়ে কাবা আপনার দরজায় লিখিয়ে দিছে কালামিল এই কোরআন কোনোদিন মানুষের কথা ন মানব রচিত কোনোদিন কালা তারা ব্যর্থ হয়ে বলতে বাধ্য হয়েছে আল্লাহর আলমিন বলেন কোরআনে করিমের শব্দ বানানো যেমন এরকম কোরআনে করিমের এমন কিছু আয়াত আছে যে আয়াতের অর্থ বোঝারও মানুষের কিনা ক্ষমতায় ধরনের আয়াত আল্লাহরুল্লাহ আলম চোদ্দ সুরা শুরুতে মানুষ বোঝার কোন ক্ষমতা নাই যারা এই ভাষায় সবচেয়ে বড় পাণ্ডিত্য অর্জন করছেন আরবি ভাষায় তারা পর্যন্ত বোঝার ক্ষমতা থাকে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে যে পরিপূর্ণ কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাবের ভিতরে কোনো ধরনের কাহার সন্দেহ নাই আমি গত আলোচনায় বলছিলাম সন্দেহ হওয়ার সন্দেহ কয় কারণে হয় এক কারণ সন্দেহ হয় যে কথারা বলছেন কথা ক্ষেত্রে ভুল ভ্রান্তি থাকার কারণে দুই নম্বর সন্দেহ হয় যাদের সামনে উপাস্থাপন করছে তাদের বুঝের কমতি থাকার কারণে তাদের বলেন কোরআনে কেরিমের ভিতরে কোরআনের শব্দের ভিতরে কোরআনের বাক্যের ভিতরে কোরআনের আলফাজের ভিতরে কোরআনের আয়াতের ভিতরে কোন ধরনের ভুল ভ্রান্তি নাই সমস্ত ভুল ভ্রান্তি এবং ত্রুটি বিচ্ছুতির থেকে কোরআন কি পবিত্র যারা কোরআন করিমের ব্যাপারে সন্দেহ পোষণ করছেন কোরআন করিম কে তারা বলছেন শের কোরআন করিম কে তারা বলছেন এটা পূর্বকার লোকের কতগুলি মিথ্যা কি বানানো কতগুলি কি কাহিনী এবং কতগুলি বানানো আমাদের দেশে আগে ইয়ে করতেন কুতি পড়তেন পুতি এবং কথা পাগলের কথা করছেন সন্দেহ করছেন কোরআন করিমের ভিতরে তারা সন্দেহ করছেন তাদের বুঝের কি কমতি থাকার আল্লাফাক বলেন হেদায়তের দুই অর্থ বলেন হেদায়তের কয় অর্থ এক অর্থ হেদায়ত এটা আরবি শব্দ বাংলাতে তার অর্থ হচ্ছে পদ দেখানো এ পথ দেখানোর দুই অর্থ এক অর্থ হইস যে রাস্তায় ইলাল মাকসুদ মাকসুদ পর্যন্ত মানুষের গন্তব্যস্থান পর্যন্ত যে রাস্তা দিয়ে চললে সে পৌঁছবে ওই রাস্তা শুধু দেখায় দিবে কিন্তু হাতে ধরে নিয়ে তাকে গন্তব্যস্থানে পৌঁছাবে হেদায়তের এই অর্থ হইছে কোরআনের দিকে যদি হেদায়তের যে সম্পর্ক হেদায়ত যদি কাকে হেদায়তের হাত দিয়ে যিনি পথ প্রদর্শক যদি কোরআন হয় অথবা পথ প্রদর্শক যদি নবী হয় তখন হেদায়তের অর্থ হইছে নবী এবং কোরআনের কাজ মানুষকে শুধু আল্লাহ পর্যন্ত পৌঁছতে গিয়ে যে পথের দরকার সেই পথকে শুধু কি করবে দেখাই দিবে স্থান পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রসুলেরও নাই কোরআনেরও নাই এমন ভাবে পথ যে পথে ধরে নিয়ে তাকে কোন পর্যন্ত পৌঁছায় দিবে উদ্দেশ্য পর্যন্ত কি পৌঁছাবে এই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছানো হেদায়তের এই অর্থ একমাত্র কার সাথে আল্লাহ বিশেষত্ব আল্লাহ বৈশিষ্ট্য পৃথিবীতে কোন বন্ধা কোন কিতাব কোন আপনার কোন ফির কোন বুজুর্গর কোন ক্ষমতা নেই কি পর্যন্ত পৌঁছে দেওয়া গন্তব্যস্থান পর্যন্ত কি কোরআন কোরআন কে কি বলছেন কোরআনকে হেদায়ত বলছেন হেদায়তের কোন অর্থ প্রথম অর্থ শুধু উম্মতের জন্য কি পথ প্রদর্শক পথ প্রদর্শকের অর্থ হচ্ছে শুধু পদ কি দেখা কিন্তু গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রসুলের একমাত্র ক্ষমতা কার তাই বলেন মক্কার জীবনে যতদিন পর্যন্ত রসুলের চাষা আবু তলের জীবিতে ছিল তিনি জানে প্রাণে সর্বক্ষেত্রে রসুলের সহযোগিতা করছেন রসুলকে নিজের থেকে কি সব ধরনের একমাত্র রসুলের কারণে তিন বৎসর পর্যন্ত তিনি মক্কা শরীফের সে আবে আবু তলেব নামক ঘাটি ওই ঘাটির মধ্যে কাফের তিন বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছেন একমাত্র কার জন্য রসুলের জন্য তারা বলছেন নত রসুল আমাদের হাতে আপনি সফর করেন অন্যথায় আপনার সাথে আমাদের সাথে কোনো কিনে সম্পর্ক নাই সমাজ পুরা প্রায় গোত্র পুরা আরবের যত গোত্র ছিল সবাই তাদের সাথে তিন বছর পর্যন্ত বরদাস্ত করছেন আবু তালেব কার জন্য রসুলের দিলের কত আকাঙ্ক্ষা আবু যদি আজকে আমার জন্য কত কষ্ট করছে সে যদি আজকে ইমান না নিয়ে মারা যায় তাহলে তুই ছিল জাহান আমি রসুলও তাকে নেওয়ার মতো আল্লাহ আবু তলবের মৃত্যুর সময় তার কোথায় বসে রেছেন শিওর রসুল বসে রেছেন মাথার পাশে বলতেছেন চাচা আপনি শুধু একটা কালিমা বলে বিশ্বাস করে শুধু ইন্তকাল করেন এরপরে যা করার প্রয়োজন সেটা আমি করবো এর মধ্যে উপস্থিত কম বক্ত আবু জাহেব আরো মক্কার বড় বড় সর্দার নেতা যারা আবু তল্লের সমকে তারা বলতেছে খবরদার আবু আপনি আমাদের সর্দার আমাদের মুরব্বী আপনি মৃত্যুর সময় আপনার সম্প্রদায়ের প্রতি কলঙ্ক করে আপনি মৃত্যুবরণ করবেন না তাদেরকে কলঙ্কর মধ্যে ফেলে যাবেন এতদিন পর্যন্ত তো আপনি কয়েক মূর্তির পূজা করিয়ে এসতেছেন এখন মৃত্যুর সময় নিজের ভাতিজার কথায় দেখেন সারা দিয়ে আপনার ধ্বংসর ভিতরে আপনি কলঙ্ক কি রসুল যখন সে ইমানি মৃত্যুবরণ করতে পারমান ব্যথিত আমি শেষ চেষ্টাটুকু দিও। আমার চাষাকে আমি জাহান নাম থেকে বাঁচাতে আল্লাহ রসুল আপনি হেদায়ত দেওয়ার মালিক ন যাকে আপনি মোহ্বত করেন যাকে আপনি চান যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দেওয়ার মতো তাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছানোর মতো ক্ষমতা আপনার নাই আল্লাহাক যাকে চান তাকে এক একমাত্র কি দেন এজন্য আপনি এর কারণে অত্যন্ত নিজের অন্তরে ব্যথিত মন মনে ব্যথা পাবেন না অনুভব করলেন হেদায়তে মনে কামি আল্লাহ আপনার কাজ জিম্মাদারি যেটা ছিল ও মা আলাই ইল্লাল বালাক ও আলাইকাল বালাক আপনি জিম্মারি ছিল হুজুর সাল্লি হাসাল্লামের এই পেরেসানি রসুল সাল্লি হুসাল্লামের আবুতলের ইমান না নিয়ে মৃত্যুবরণ করার কারণ রসুলের অন্তরের ব্যথা একমাত্র পরিবারের সমস্ত সদস্য যারা রসুলকে পাইছেন পুরা সপরিবারে ইসলাম গ্রহণ একমাত্র হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ ওনার একজন ব্যক্তিও বাকি ছিল না ইসলাম গ্রহণ করার থেকে তিনিও অনেক বার্ধক্য অবস্থায় ইসলাম গ্রহণ করছেন তার সমস্ত দাড়ি সাদা হয়ে গেছে তোমরা আবু কহাফার যে তার সাদা চুল এটাকে তোমরা মেন্দি দিয়ে কি করো লাল বান সবুজ রঙের এটা আছে কালো খেজাব ব্যবহার করা মাত্র হজরত হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহাল রসুলের অন্তরের ব্যথা দেখে বলতেছিলেন তার পরিবর্তি আবু তহলেবটা আরো বেশি কারণ হজরত আবু বক অনুমান করছিল এই জন্য আহাদ শরীফের মধ্যে আছে রসুল তো নিজের চাচাকে আখেরাতে সহযোগিতার মতো আর কোনো কি আল্লাহার কাছে দোয়া করছে না তো রুখিয়াল্লাহ সে তো সারা জীবন জাহান্ন কিন্তু তাকে আপনি মধ্যে থেকে একবারে কি সবচেয়ে আজাব সে হালকা আজাব তাকে দিবেন আল্লাহ সুবান পক্ষ থেকে জাহান্নালীদের মধ্যে সবচেয়ে একদম নিম্ন মানের আজাব হবে একমাত্র কার আবু তল কি আজাব নিম্ন মানের আজাবটা কত কঠিন তাকে আগুনের দুটি এরকম মাথা দিয়ে কি করতে থাকবো ওই আজামন হাডির মধ্যে কি আপনার ভাত উঠলে এরকম এই হচ্ছে সবচেয়ে বেশি কি সবচেয়ে কম নিম্ন মানের আজাদ এর থেকে নিম্ন এরকম সারা জীবন এখন প্রশ্ন ছিল অন্য আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল্লা আলম বলছেন হুদাল্লিন কোরআন তো শুধু মোত্তাকিনদের জন্য পথ প্রদর্শক নয় বরং কোরআন তো পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি মোত্তাকির অর্থ যারা ইমানদার হয়ে গেছে তাই নয় বরং যারা ইমান আনা যাদের নসিবে আছে তাদের জন্য পথ প্রদর্শক এখনো তারা ইমান আনে নাই কিন্তু সামনে কি আনবে বলে ইমান আনবে একজনে আমাদের দেশে মানুষ প্রতিদিন কি পাক করে ভাত পাক করে আচ্ছা ভাত রান্না করে না চাউল রান্না করে যে বলে অথচ দেখছেন আপনার চাউলটা ধুইয়ে নিয়ে হাটের ভিতরে দিয়ে জিজ্ঞাসা করলে কি রান্না করে ভাত রান্না করে আসলে ভাত তো রান্না করে না রান্না করে চাউল কিন্তু পূর্বের থেকে কি নাম রাখছেন ওই যেমন চাউলকে ভাত করি নাম রাখার কথা মাদ্রাসায় পড়তেছে তাকে বলে হুজুর মালন সাহেবের দিকে সাহেব এখনো হয় সামনে সে পড়ার যখন কোর্স শেষ করবে তখন কি হবে মালানা সাহেব যেহেতু সামনে সে হবে হওয়ার পথে আছে যারা ইমান তাদের জন্য একমাত্র হেদায়ত্তাকিম বলছে নম্বর দুই আল্লামা কাজী বৈজমতুল্লাহ বলেন হুদাল্লী মুক্তাকে হেদায়তের যে দ্বিতীয় অর্থ ওই যে বললাম দ্বারা উপকৃত হবে যারা নাকি ইমান আছে তাদের তারা কোরআনের কমান মানবে কোরআনের হুকুম মানবে কোরআনের কি আদেশ এবং নিষেধ মেনে তারা চলবে যারা ইমান নাই যারা কাফের মোসিক মোরতার নাস্তিক এরা কি আপনার কোরআনের কমান মানবেন এদের কাছে আর এক প্রকার ওষুধ এসে শক্তিকে বাড়ানোর জন্য যেটাকে ভিটামিন বলা হয় কোরআনে প্রকৃত রোগ নিরাময়ের জন্য তো সবাই জন্য হুদাল্লিন সমস্ত ভিটামিন কি আসবে তাকে শক্তি যোগাবে কাজে আসবে কিন্তু স্বাস্থ্য যদি কি না থাকে দুর্বল থাকে স্বাস্থ্য যদি প্রথম ঠিকই হয় নাই অসুস্থ তো তাকে আপনার হাজার ভিটামিন খাওয়ালে কোনো কি হবে না কাজ হবে না শক্তিবদ্ধ যারা আরবি শব্দ থেকে আরবি অভিধান অনুযায়ী ওয়াকায়াতনের অর্থ বাঁচা কোন জিনিসের থেকে কি করা বাঁচা তো তাকোয়া বলা হয় আপনার জাহান নামের আজ থেকে আল্লাহ কি আল্লাহর অর্থ বলা হয় আপনার বেঁচে থাকা মানুষ মাইয়াহু আমি নবসাহু ওই ব্যক্তি যে ব্যক্তি নিজকে নিজে বাসায় নিজের ক্ষতিদায়ক জিনিসের থেকে ক্ষতিকারক কি জিনিসের থেকে যে নিজকে কি করে এখন ক্ষতিকারকেরাতে হবে কি হবে আখেরাতে যেমন বলবে কি মুক্তা কি তাকে বলবে কি এক নম্বর জিনিস বাসাইতে হবে সিরিকের থেকে বলেন কার থেকে নিজের নকশাকে নিজে কার থেকে বাসায় সব ধরনের থেকে কি করা রাখা আল্লাহ তালার সাথে শিরিক আল্লাহ তালার সিফতের মধ্যেও সিরিক করে না আল্লাহর জাতের মধ্যে শিরিক করা মানে আল্লাহ কয়েকজন মানা আল্লাহর সিফতই আল্লাহর গুণাবোধের মধ্যে কি করা শিরিক করা শোনা আল্লাহর গুণের থেকে এক গুণ হচ্ছে আল্লাহ কি সর্বত্র বিরাজমান কে একমাত্র একমাত্র রিজিক দেওয়ার মালিক খাওয়ানোর মালিক একমাত্র আপনি যদি বলেন আল্লা ব্যদিত অন্য আমাকে খাওয়াইতে পারে রিজিক দিতে পারে তবে আল্লাহ এই গুনের ভিতরে কি শরিক করা এটা অবশ্যই একমাত্র বাচ্চা দেওয়ার ছেলে সন্তান দেওয়ার অধিকার একমাত্র দাতা আল্লাহ তালা যে একমাত্র কি ইয়ানি দাতা এ দাতার ভিতরে অন্য কি কি করা শিরিক করে এটাও এটাও কি এ ধরনের আল্লাহ একমাত্র সর্ব ধরনের গায়ে অদৃশ্যের গেয়ার এক পত্র কে জানে আল্লাহাক যাকে জানাই দিয়েছেন তিনি জানে তাছাড়া মানে তাছাড়া অথবা কি করে এসছে আমার সাহেব জানেজুব্লা জানে এ ধরনের যদি পোষণ করেন তো আল্লাহ সুবাহ সাথে অন্যদেরকে কি করা আসবে আপনার এটা শিরিক করা লাগম সব সিরিক সিরিকের ব্যাখ্যা অন্যের গল্প এক নম্বর হলো আপনার মুক্তি মুক্ত কি নিজে সগীরা এবং কবিরা এবং সগিরা সর্বদরের গুণার থেকে কি রাখে বিরত রাখে যে ব্যক্তি নিজে নিজে বা কবিরা গুনা সবিরা গুনা সব ধরনের গুণার থেকে কি করে হেফাজত করে সংরক্ষণ করে এ হলে দুই নম্বর ক নম্বর দুই নম্বর দুই নম্বর মুখ ওই ব্যক্তি ইমান তো এনেছে ঠিক সিরিপ মুক্ত তো ইমান আছে কিন্তু ইমানের সাথে অনেকে গুণা করে না বলেন সিঁড়ি মুক্ত তো ইমান আছে কিন্তু মিছা কথা তাহলে সেও মুক্তা কিন্তু প্রথম স্তর আছে কিন্তু দ্বিতীয় নম্বর স্তর কি নাই সিঁড়ি মুক্ত ইমান আছে কিন্তু কি করে আপনার ধোকাবাজি করে সিঁড়ি মুক্ত ইমান আছে কিন্তু নামাজ পড়ানো সিঁড়ি মুক্ত ইমান আছে নামাজ অবহেলা করে সিঁড়ি মুক্ত ইমান আছে সুদ খায় সিঁড়ি মুক্ত ইমান ঘোষ খায় কবিরা গুণা করে সব সিঁড়ি মুক্ত ইমান আছে কিন্তু মা বাপকে কষ্ট মুক্ত ইমান আছে কিন্তু আপনার সমাজে কি করে মানুষকে কষ্ট দেয় সিঁড়ি মুক্ত ইমান আছে কিন্তু ধোকাবাজি করে মাফে কম দেয় ব্যবসা ধোকাবাজি করে এগুলি সব আপনার মোত্তাকির দ্বিতীয় তিন নম্বর আল্লাহিহ তিন নম্বর মোত্তাক স্তর। একমাত্র এবং আল্লাহান যত গায়ে আছে দুনিয়া আছে সবগুলির থেকে নিজের চিন্তা ফিকির ধ্যান ধারণাকে মুক্ত রাখা ধ্যান ধারণাকে কি রাখা তাদের সাথে খাস আল্লাহর অলি যারা পক্ষে তারা তিন নম্বর স্তরে পৌঁছতে পারে আর প্রথম নম্বর স্তর সাধারণ মোহমেন সাধারণ কি মোমেন যারা করে আবার ইমান কি আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে আমাদের মধ্যে অনেক সমাজে আছে ইমানদার ঠিক কিন্তু বেসা কিন্তু কি করতেছে গুণা করতেছে তার ভিতরে তাপোয়ার প্রথম স্তর আছে আরেক ব্যক্তি কবিরা গুনার থেকে সবিরা গুনার থেকে যতটুকু করে বেঁচে থাকে তার ভিতরে প্রথমটাও আছে দ্বিতীয়টাও কি আছে আরেক ব্যক্তি এমন আল্লাহর ওদের দুনিয়ার থেকে একবারে দুনিয়ার কোনো কি নাই সর্বক্ষণিক সব মানুষের জন্য বাধ্য করে দিচ্ছে তাকুয়া মোত্তাকি হওয়া সবার জন্য কি বাধ্যগত এই ইমানদার হতে হবে সবাই হবে দ্বিতীয় নম্বর পর্যায়ে কোরআনের আল্লাহ বলে যদি সমস্ত গ্রামবাসী সমস্ত এলাকাবাসী সমস্ত শহরবাসী সমস্ত নগরবাসী সমস্ত দেশবাসী তারা যদি আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতকে তাদের জন্য উন্মুক্ত করে দিব খুলে দিব আসমান জমিনের সব ধরনের বরকত আমি তাদেরকে দিয়ে ভরপুর করে দিব কিন্তু তাদের প্রতি কি থাকা লাগবে তারা কবিরা সবিরা সব ধরনের সাহায্য বল্ল হেলা তুমি যদি তাকুয়াকে অবলম্বন করো আল্লাহর ভয় তোমার অন্তরে যদি থাকে এবং সব ধরনের এমন ভাবে ব্যবস্থা করে পৌঁছাবে তোমার দেয় ধারণা পর্যন্ত থাকবে না কিন্তু এই পাওয়ার জন্য নিজে সব ধরনের গুণার থেকে কি করতে এরপর ফম। তুমি কিভাবে দরিদ্রতার ভয় করি মালিককে তুমি দেখ আল্লাহ আলম পৃথিবীতে কত হাজার হাজার কোটি কোটি পাখি প্রতিদিন তাদের রিজিকের ব্যবস্থা কি করতেছেন তুমি কি কোনদিন কোনো পাখির খাওয়ান দিছ খুঁজাপ্ত অবস্থায় আর বেলায় বাসায় ফিরে যায় ঘর অবস্থা অথচ তাদের কোন ব্যবসা নাই বিজনেস নাই দোকান নাই পার্ক নাই চাকরি নাই বাকরি নাই কিছুই নাই কিন্তু আল্লাহ তারা প্রতিদিন তো তাদের নিজে আমার আপনার থেকে আরো বেশি না বলেন হিসাব করে আপনি দেখেন কিন্তু মানুষ যে পরিমাণ নিজিকের জন্য সর্বত্র চেষ্টা করে খাওয়ার জন্য দাওয়ার জন্য কত উপকরণ ব্যবস্থা কিন্তু তাদের এই সমস্ত দোকান নাই পাট নাই ব্যবসা নাই কিছুই নাই কত বড় বড় কি এমনও মাছ আছে এই যে আপনার যে এই যে পুরা আপনাদের যে এলাকা বক্সনগর এলাকার মানুষ যাহা আছে বরং এর থেকে আরো বেশি পুরা আপনার বাংলাদেশ না একটা প্রদেশের মানুষের যা খাদ্যের প্রয়োজন আল্লাহ তালা সমুদ্রের ভিতরে এমন মাছ রেখেছে যে একা এর থেকে বেশি খাদ্য করতে খাবার খেতে পারে ওই মাছের প্রতিদিনের ব্যবস্থা উনি একবার আল্লাহ তাল কাছে আবেদন করছেন উনি বিশ্ব রাজা ছিলেন মুসল মুসলিম সম্রাটের মধ্যে উনি ছিলেন তো একদিন আল্লাহ তালার সৃষ্টি জগতের যারা আছে তাদেরকে একদিন মেহমানদারি করা আল্লা বলছে ঠিক আছে তুমি মেহমানদারি করাবো এখন মেহমানদারি করানোর জন্য আল্লাহর হুকুম ছিল কাছে আমি এখন মেহমানদারি করানোর জন্য প্রস্তুত আল্লাহ কেন ঠিক আছে তুমি তোমার যতগুলি আছে সবগুলি যা ছয় মাস পর্যন্ত ব্যবস্থাপনা করছো মেহমানদারির জন্য সমুদ্রের পাশে নিয়ে যাও তুমি প্রথম দিয়ে তাকে মেহমানদারি শুরু করবে এখন মাছকে মেহমানদারি শুরু করতেছে ছয় মাসের যা পাকাইছে মেহমানদারি মাছকে দিয়ে দিছে দিতে দিতে দিতে সব শেষ মাছ খায় শেষ করে ফেলছে তো এখন একটা প্রতিদিন আল্লাহ কুদরতের মাধ্যমে আল্লাহ খাবার কি করতেছে প্রতিদিন ব্যবস্থা করতেছে কত এরকম হাজার মাস মাছ সমুদ্রের ভিতরে আল্লাহ তারা প্রতিদিন খাওয়াইছে এই জন্য তাকুয়া তিন নম্বর তাকুয়ার অর্থাল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর ভয় করার মতো টুকা তিহি পরিপূর্ণ ভয় কর এই হক টুকা ব্যাখ্যা বলেন এখানে তাকুয়ার তিন নম্বর অর্থ অর্থাৎ আল্লাহিত যত গায়ে আছে যত জিনিস আছে সব কিছুর থেকে বিমুখতা সবকিছুর থেকে কি করা আল্লাহ কোরআনের তাপসে এগুলি সব কোরআনে আছে হুদাল্লিল আল্লাহ হেদায় জন্য মোত্তা কার জন্য হেদায় তারা দ্বিতীয় শুরু আছে শেষ নাই বলেন শুরু আছে কি নাই তৃতীয় নম্বর স্তর এর শুরু শুরু আছে কি শেষ নাই আল্লাহ পর্যন্ত পৌঁছতে গিয়ে কত আল্লাহ তালাকে আল্লাহ তালাকে চিনতে আল্লাহ তালার মারেফতের দুরিয়ার ভিতরে যে আল্লাহ যারা আল্লাহ এ থেকে আর গম কম কিন্তু পরে ভীত ভীত হয়ে এসে গেছি। ওই দরিয়ায় কুল কিনারা পাইনা কিস্তি ফেরু সদাহ কিনার আল্লাহরুল আলমিনকে চিনতে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে গিয়ে অনেক সমুদ্রের ভিতরে নৌকা চালাইছে অনেক আপনার কি সমুদ্রের ভিতরে কি আপনার জাহাজ চালাই চালাই শেষ পর্যন্ত সমুদ্রের ওই জাহাজ আর কোনো দিন ফিরিয়ে আসে নাই অর্থাৎ আল্লাহ রব্বুল চিন্তা ধারণার ভিতরে এমন ভাবে মগ্ন হয়ে গেছে সেখান থেকে আর ফিরিয়ে আসে ওই চিন্তা করতে করতে তার মৃত্যু হয়ে গেছে কিন্তু তার কুল কিনার কোনোদিন কি পায় না আল্লাহারা আল্লাহ আমি চিনতে পারি নাই চিনতে কি আল্লাহ নবী পর্যন্ত কি করতেছে অক্ষমতা কি হুদাল্লিন হুদাল্ল মোত্তা মোত্তাটি প্রকৃত মোত্তাটি হওয়ার জন্য সংজ্ঞা বলতে গিয়ে আছে হওয়ার জন্য এই কথাটা ভালো করে বুঝবেন যেগুলির ভিতরে অসুবিধা নাই ওই সমস্ত আমাদের দেশে বনে বুঝে দিছে হাটা আইলে দি গরু চরম এটা যায় কোথায় পরবা ওই যে না জায়গের মধ্যে এর আশেপাশে আছে আরেকজনের কি জমিন কারণ ক্ষেতের মধ্যে যদি মুখ দেয় তুমি হারামের মধ্যে পড়বা এজন্য কয় দেখেন একদম শুধু যেটা যায় কাটায় কাটায় ওর উপর না চলা প্রকৃত কি হওয়ার জন্য কেন ওই যে একদম শুনবেন কিন্তু আপনি খবর শোনা এটা যায় কিন্তু খবর শুনতে গিয়ে আপনি ওই যে টেলিভিশনের পর্দায় দেখতেছেন এই যে মহিলা কতগুলি দেখতেছেন এদের ছবি সুরত দেখে এটা কিন্তু না এখন আপনি খবর শোনা যায় কিন্তু আপনি অটোমেটিক শুনতেছেন গান শুনতেছেন এই জন্য প্রকৃত কি হওয়ার জন্য আপনি এর থেকেও কি করতে বাসতে হবে এর থেকেও কি ওই যে না থেকে আপনার না কি শোনার থেকে আপনি কি করতে হবো বাসতে হবে হওয়ার জন্য প্রকৃত যে সমস্ত জিনিসের ভিতরে কোন অসুবিধা না জিজ্ঞেস করতেছেন উবাই তা কি জিনিস তো হজরত উবাই কাব রাজি আল্লাহ বলেন আপনি কোনোদিন এমন রাস্তায় চলছেন যে রাস্তার মধ্যে কাটা আছে কহা তো যে পথে কি আছে আমার কাপড় কি তো বলতেছে এর নাম হলো তাপয়া আপনি এরকম শরীরের উপর চলতে গিয়ে দিনের উপর চলতে গিয়ে দুনিয়াতে চলতে গিয়ে এমন বেশি বেশি চলতে হবে আমাকে যেন পথের ভিতরে কাটায় জন্য আমার কাপড়ে কি আটকি না যায় এমন সতর্কতার সাথে চলা এর নাম হয়েছে কি এর নাম হয়েছে কি রাঙ্গুয়া তাকোয়ার সহজ জিনিসটা বহু কঠিন আল্লাহ উনি আপনার তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে উনিও বলেন আল্লাহ তুমি তোমাকে অন্য থেকে ভালো মাননা করা তুমি অন্য থেকে তোমাকে কি মনে না। ভালো মনে করব না এটা কি এক নম্বর কত বহি প্রকাশ তুমি যে মুক্তাটি প্রকাশ পাবে তোমার জবানে তোমার কি প্রকৃত মুক্তাটি হওয়ার জন্য এক নম্বর নিজের মুখকে জবানকে নিজের জিব্বাকে সব ধরনের থেকে কি থাকা বিরত রাখা মিথ্যার থেকে বিরত বিরত রাখা, রাখা থেকে অন্য ব্যক্তির কি আপনার মিথ্যা তহমত লাগানোর থেকে কি থাকা বিরত রাখা এই যে নিজের জবাকে সব ধরণে কি গালি গাল দেওয়ার থেকে কি থাকা বিরত রাখা এটা হচ্ছে এই জবানের ভিতরে তাকুয়া ভক্তি হওয়ার জন্য নম্বর দুই নম্বর দুই হচ্ছে তোমার পেটকে না এবং হারাম জিনিসের থেকে বিরত রাখা বলেন পেটকে কি হারাম যায় থেকে হারাম খাদ্য থেকে হারাম খাবার থেকে কি রাখা বিরত বিরত রাখা। রাখা। নিজের জিনিস দেখার থেকে বিরত রাখা বলেন নিজের চক্ষুকে কার থেকে না জিনিস দেখার থেকে বিরত রাখা না জিনিসের ভিতরে দুনিয়ায় জিনিস দেখা আগ্রহ জন্য কত সুন্দর একটা ঘর আমার এরকম একটা বাড়ির কতই না ভালো হতো আরেকজন আর গাড়ির দিকে মালিক হতাম কতই ভালো হতাম এটা আপনার কি না আপনার দুনিয়ার দিকে তাকানো দুনিয়ার আগ্রহ নিজের ভিতরে পয়দা করার জন্য না আর দুনিয়ার দিকে তাকানো ইব্রতর জন্য ভাই এগুলো তো একদিন কিছুই না চোখে আজকে আসে কালকে কি শেষ কিছুই তিন নম্বর হয়েছে নিজের চক্ষুকে স্পর্শ করে একজনের জিনিস চুরি করে নিয়ে গেলাম বিনা অনুমতিতে নিয়ে গেলাম বলেন কি নিয়ে গেলাম তুই ভালো করে বললো অনেক সময় দেখেন কি করে মসজিদে আসে ঠিক এক বেচারা জুতা অথবা সেই ব্যবসার ওই যে আছে এখন তার উজু করার দরকার উজু করা কি এখন সে চিন্তা করে আমার চামড়া জুতা না। জন্য সে কি করছে আরেকজনের উজু করার জন্য অথচ ওই বলে অনেক কিছু না মনে করছে একজনের জুতা আমি তো আবার রেখে যাবো এই বিয়ে এদিক ওই ব্যচারা আপনার প্রয়োজনে যাবে মসজিদে গেলে জুতা পায় না খুঁজবি হেরান হয়ে গেছে একদম কি গুণা বলেন এটা সাধারণ গুণ না আপনি তো মনে করবেন এটা কি আমি আবার রেখে দিবো আমি তো সোড়ন ডাকায়ত আবার যার কারণে পরে সে কি আপনার হয়ে গেছে একটা লাইট আছে আপনি চিন্তা করলে দেখে লাইটটা আমি সে বেসারা রাখছে আমি একটুখানার থেকে আসে কিন্তু তাকে বলিয়া নাই এখন সে তো রাখছে কিন্তু আপনি না নিয়ে গেছেন ওই বেসারা তালিশে দিবেন ঠিকই আপনি চুরি করার নিয়ত নেই করলেন অনেক সময় এরকম মসল্লি বিশেষ করে মাদ্রাসার ছাত্রতল এগুলো এগুলির মধ্যে হইতেই থাকে না যায় হারাম কাপ করতেছে সেভাবে পাবে আরেকজনের জুতা নিয়ে গেছে দেখা যায় আরেকজনের আপনার কি ওই যে নিয়ে গেছে মানে আরেকজনের জিনিস একজনের একজনের জিনিস নিয়ে গেছে কোনো বলা বলি নাই একজনের একটা পানির বোতল হারেছেন কি নিয়ে গেছে আর যে পানি খাইতে নিয়েছে ভালো কথা খাই করে বোতল দিয়ে দেবেন বোতলও হারাইছে পানিও হারাইছে এরকম ধরনের হইতেই থাকে এগুলি এক একটা কিন্তু কবির গুলো বাস্তব কথা এই জন্য মোত্তাতেই হওয়ার জন্য নিজের হাতকেও এ সমস্ত না জিনিস ধরার থেকে কি থাকা বিরত রাখা হাতের দ্বারা চোখের দ্বারা মুখের দ্বারা কোরআন করেন চোখের দ্বারা ধরার জন্য বলছেন এগুলি ধরবেন পাঁচ নম্বর পায়ের তাকুয়া কি এর তাকোয়া বলেন নিজের পাও কে না যায় থেকে কি রাখা বিরত রাখা বলেন না জিনিস থেকে কি রাখা বিরত রাখা এখন পাও দিয়ে হাঁটি যেতেছে কোটা যেতেছে আপনার বিরত রাখা নিজের পাউকে কি রাখা বিরত রাখা নম্বর পাঁচ ছয় নিজের অন্তরকে বিরত রাখা কাজ থেকে অন্তরের সমস্ত বিধিক থেকে অন্তরের ভিতরে অন্যের হিংসা বিদ্বেষ অন্তরের যে সমস্ত বিধি আছে গুণা আছে আপনার অন্যের প্রতি বিদ্বেষ অন্যের প্রতি হিংসা অন্যের প্রতি কি উদাহরণা এগুলির থেকে নিজের অন্তরকে কি রাখা বিরত রাখা ছয় নম্বর সাত নম্বর নিজের চিন্তা করা না যায় কাজের কাজের মধ্যে কি আপনার ইয়ানের খাটানো এই সার জিনিসের থেকে আপনার ইয়ে বিরত রাখলে তখন সে কি হবে মুক্তাতেই হবে কি হবে হুদাল্লিল হুদাল্লিল কোরআনে কেরিম প্রকৃত পক্ষে মোত্তাকিমদের জন্য কি তাদের ভিতরে তাকুয়া কেমন ছিল শোনেন হজরত রবি বিন খাইসি উনি আল্লাহর ভয় সারা রাত্র আল্লাহ ভয়ে শুধু ক্রম করতে সারা রাত্র ঘুমো না সারা রাত্র অর্ঘুমা খালি কানতে থাকো তুমি কি কাহাকে হত্যা করছো কারণ যে তুমি কাহাকে হত্যা করছ তাকে তারা তার পরিবার তোমাকে ফাঁসি দিয়ে দিবে হত্যা করবে এই রাত্র দিন খালি কানতে থাক যদি বলো তুমি যদি কারো যদি হত্যা করে থাকো আমরা হত্যা করে থাকো তার যে সমস্ত অভিভাবক আছে তোমাকে ক্ষমা ওই বাচ্চা বলতেছেন রবি বিন বলেন হে আমা আমি তো হত্যা করছি প্রকৃত অন্য হত্যা করছি কাকে হত্যা করছি ক আমি হত্যা করছি আমার হত্যা করছি আমার আত্মাকে আমি হত্যা করছি বেঁচে থাকতে ওই সমস্ত কাজ আমি প্রকৃত করতে পারি নাই এই মা আমি সারা রাত্র আল্লাহ কম দম করি হজরত তোমার আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী শুনে উনি আড়াই কি ছিলেন রাষ্ট্র নায়ক ছিলেন খলিফা ছিলেন কত বছর আব্দুল আজিজ রহমতুল্লাহ আড়াই বছর মধ্যে কোনোদিন আমার সাথে এক বিশ্বাস হয়েও নাই সে রাত্রে ঘুম হয় না তার কোনোদিন গোসল ও ফাই আল্লা থেকে তারা আল্লাহ ভয় তাদের ভিতরে কেমন ছিল সারা রাত্র এই জন্য ভাই প্রকৃত তা কোয়া আল্লাহর ভয় যার অন্তরে আসবে জাহান্নামের ভয় আসলে ভয় আসলে যার ভিতরে যত তত কি আসে না আমাদের দিল তাদের থেকে বেশি এই এজন্য আল্লাহর কাছে কান্দতে হবে ভাই নিজের গুনার উপর সবাই তো গুণাগার গুণাগার এই জন্য প্রকৃত করার জন্য ভাই নিজে প্রতিজ্ঞা করি আমি যতই কথা বলবো তত গুণ হবে কোনো লাভ হবে না দেখবেন এই যে যার সাথে আপনি আলোচনা করবেন এমন কোনো কথা হবে না শেখায় হয়ে যাবে না স্বাভাবিক হয়ে যাবে কবি রাগুলো হতেছে এই নিজে বাঁচে থাকার পরিপূর্ণ চেষ্টা করব। তখন ইনশাল ভাই আমার আপনার জন্য এরপরে মোটিনার ভিতরে গত সপ্তাহে বলছিলাম যে গুমান এখন গুমানুর থেকে যে উঠব উঠার পরে আমাদের স্বাভাবিক আলহামদুলিল্লাহ এ দোয়া সবাই ইনশাল্লাহ পরব এ দোয়া পড়া শুনবো দোয়া পড়ার পরে যারা পারি আদি শরীপের মধ্যে আছে শয়তান মানুষ ঘুমানোর পরে মানুষ ঘুমানোর পরে শয়তান তার এ ঘাড়ের ভিতরে কয়টা বান মারে তিনটা বান মারে কয়টা বান তিন প্রথম নম্বর সে ঘুমের থেকে উঠে যখন দোয়া পড়ে এক বান কেটে যায় দুই নম্বর সে যখন এর উজু এসে উজু করে পবিত্রতা অর্জন করে দ্বিতীয় বান কেটে যায় সে যখন নাকি এরপরে নামাজ পড়ে তখন তার তৃতীয় গান কেটে যায় কি দোয়া পড়ার পরে আমরা যখন ইস্তেন্দা খানার জন্য যাব পেশাব করার জন্য সবাই তো এই যে পেশাব খানার কিছু আদব আছে এগুলি অনেক সময় গুমের থেকে উঠার পরে আমাদের অনেক সময় স্মরণ থাকে পেশাবখানা যাওয়ার মাথা বিশেষ করে মাথা কোনো কিছু দিয়ে ঢেকে যাবো খালি মাথায় যাবো না অনেক সময় চাদর হক কামসা হোক রুমাল হক টুপি হোক ইমাম গাজালী একটা কাপড় দেটা ভালো কিন্তু একদম খালি মাথায় যাওয়া মাকড়ি হাতির শরীপের মধ্যে নিষেধ আছে কয় খালি মাথায় যাবো না অনেক সময় শীতকালে তো এমনি কিছু বস্ত্র থাকে তারপরে অনেকের মাথা খালি থাকে তো মাথা যেন ঠিক বিশেষ করে কি না থাকে খালি না থাকে তোমার গামছা আছে রুমাল আছে গামছাও তোমার পয়লা একটা মাথায় দিয়ে যাব যাবো ইনশাল্লাহ থেকে ইনশোল্লা আর গরমের দিনে অনেক সময় কিছুই থাকে না শরীরে একদম খালি থাকে এই এজন্য এক নম্বর আদক মাথা কি থাকা ডেকে থাকা দুই নম্বর আমি যখন নাকি আপনার যাব তো যাওয়ার সময় দুই নম্বর দেখেন স্তন্দাখানের জন্য ডুকো তখন কোন পায়ে দিয়ে ডুবো বাম পাও দিয়ে কোন পাউ দিয়ে ডুবো বাম পাও দিয়ে ডুবো এরকম পড়বেন বিসমিল্লা বলেন বিসমিল্লাহ আল্লাহ আহুল জুবিকা মিনাল খুব খাবায় এর একটা ইতিহাস শুনে আদিব শরীফের মধ্যে আছে হুজুর সাল্লাই বলেন শত্রু দেখেন শত্রু এবং আপনার জিম মানুষ এবং জিন উভয় জিন জাতি মানুষের সতরের দিকে দেখার মাঝখানদের পর্দা হয়েছে কি বিসমিল্লা পড়া কি পড়া এর আগে একটা কথা শোনেন পৃথিবীর ভিতরে দেখেন মানুষের থেকে সূক্ষ্ম হয়েছে জিন বলেন মানুষের থেকে সূক্ষ্ম হয়েছে কি জিনিস কারণ মানুষকে আল্লাহ চার দাতুদি বানাইছে আগুন পানি মাটি বাতাস কিন্তু মানুষের কি শরীরের ভিতরে আছে আমি আরেকদিন বুঝে দিচ্ছি আগুনও আছে পানিও আছে মাটি আছে জিনের ভিতরে চারটা আছে বাকি তাদের হিংসা বাগিয়েছে আগুন তাদের বেশি হয়েছে কি আগুন ফেরেশ তাকে আল্লাহবান তালা বানিয়েছেন ফেরেশ তো আরো সূক্ষ্ম তারা নূরের তৈরি কিসের তৈরি বলেন নূরের তৈরি ফেরিনের থেকে আর বলেন তাকে কি দেখে কিন্তু যে জিনিসটা আপনার ইয়ানি সূক্ষ্ম কম সে তার থেকে যেটা সূক্ষ্ম তাকে কোনোদিন কি দেখেন আমি মনে রাখেন ফেরেস্তারা জিনও দেখে মানুষে দেখে বলেন ফেরস্তারা কি দেখে জিন দেখে মানুষ দেখে ফেরেসটা দেখতে পারে না কারণ মানুষ জিনকে দেখবে না মানুষ জিনকে কখনো কি এখন আপনার এত তারা কোন জায়গায় প্রবেশ করার জন্য এরকম বড় দরজা অন্য কিছুর প্রয়োজন নাই তারা সামান্য কি আপনার ওই যে বাতাসের মতো কি করতে পারে খারাপের সংখ্যা তাদের মধ্যে কি বেশি এজন্য জন্য রসুল দোয়া করতে বলছেন আল্লাহিকা মিনহাদিহীন এই খুব আর খাবায় যেগুলি নাকি মহিলা জিনিস খারাপ মহিলা জিন এগুলিকে বলছে কি খাবায় আর যেগুলি নাকি আপনার কি পুরুষ জিন তাদের বলছে কি খুব এইসব খাবায় খুবুসের অর্থ রসুল বলছেন তোমরা যাওয়ার পূর্বে আল্লাহ তালার নিকটে এগুলি থেকে কি সাহাও পানা সাও কেন যেগুলি খারাপ জিনের মধ্যে থেকে এই যে কাফের আছে কিছু মোসেক আছে যেগুলি মুসলমানদের মধ্যে ইমানদার মধ্যে যেগুলি এগুলি যত ময়লা আবর্জনার জিনিস সেখানে সব বেশি যত গসা গন্ধ এই জন্য স্বাদেশের উপর মধ্যে আছে তোমাদের ঘরের আশপাশ তোমরা পরিষ্কার রাখো পরিষ্কার প্রেশার টয়লেটের ভিতরে এই সেখানে জিন পরের আড্ডাখানা থাকে আড্ডাখানা থাকলে রসুল বলেন এই যে জিন তো তোমাদেরকে দেখে ফেলবো তো তোমার আর জিনের চোখের ভিতরে কি হয়ে যাবে পর্দা হয়ে যাবো বিসমিল্লা পরা কি করা হাদিস শত্রু মাবেনা এই এজন্য বিসমিল্লা পড়ার কথা বলছে কি কথা বলছে বিসমিল্লা কি পড়বো বিসমিল্লা পড়বো কি বলবো এরপরে শোনেন এটা আপনার হাতের সের উপর মধ্যে আছে জুতা তিন নম্বর হচ্ছে আপনার আরেক আদৌ বসে দেখেন বাম পাও দিয়ে ঢুকা কি পাওয়া দিয়ে বাম পা দিয়ে ঢুকা ডাইন পা কি পাওয়া বেবো আর একটা আদৌ যখন আমি ঢুকবো তো ঢুকার পরে আমি দেখেন দেখানা মানুষ অনেক সময় খোলা জায়গায় পেশাব করে খেলা পেশাব অনেক সময় খোলা জায়গায় করে আর পায়খানা অনেক সময় খোলা জায়গায় কম করে তো পেশাব যখন খোলা জায়গায় করি তখন যখন জমিনের নিকটবর্তী হইব তখন কাপড়টা খুলবো এরকম না যে আগের থেকে কাপড় খুলে কি বসলাম না স্তম দেখো না তখন খুলবো আবার যতটুক প্রয়োজন অতটুক খুলবো স্তন্দা করার জন্য একবারে পুরো কাপড় খোলার কিন্তু প্রয়োজন না আপনার হাতু ঢাকিয়েও কি করা যায় হাঁটু ঢাকিয়ে সব থেকেই পেশাব করা যায় পায়খানাও করা কি যা একদম পুরাটা উলঙ্গ এরপরে ইস্তনজা খানায় বসবো কিভাবে এটা হাদিস আছে শোনা ইস্তনজাখানায় বসতে গিয়ে বলতেছেন এমনি এটা সহজের জন্য কয় নিজে বসতে গিয়ে কোন পাশে একটু নিজের বাম পাওয়ার উপর কি দেওয়া ট্যাগ দেওয়া ঘর টাকা একটু ফাঁকা রাখবো তখন এরপরে যখন আপনার স্তান করবে স্তা করার সময় বলতেছে নিজের স্তঞ্জার দিকে লজ্জা দিকে নজর না করাটা কি ভালো এদিকে নজর না করা আদ দিকে নজর কি আপনার ইয়ানি করবো না এরপরে স্তান দেখানোর সময় কোনো কথাবার্তা বলবো না কোন কি বলবো না কথা অনেক সময় খোলা জায়গায় দেখা যায় কথাবার্তা বলবো যে ডিলানি হাঁটে আর কথা বলতে থাকে এটাও বিশেষ অনেক সময় মানুষ হাঁটে না তখন কথা বলতে কি থাকে কথা না। এবং সেখানে দীর্ঘক্ষণ প্রয়োজনের অতিরিক্ত সময় অতিরিক্ত সময় কি থাকবে এবং স্তানজা করার সময় বসি স্তানজা করা জন্য দাঁড়ায় স্তানজ্জা করা বিনা উজরে বলেন বিনা ওজরে দাঁড়ায় স্তান্জা করা মাকড়ুদ তাহারিমা কি তাহারিমা মাকরুর তাহারিমা এটা হয়েছে আইসকাল কাপের মসিক বেদিনদের কে গেছে আপনার ইয়ানি তাদের নিদেশন তাদের সমাজ এই যে অবস্থা মুসলমান না হিন্দু কিন্তু তার চলাফিরা স্বভাব চরিত্র সব কমুসলিমদের মতো মিন হম এই জন্য দাঁড়ায় পেশাব করা গরু ছাগলের মতো এগুলো কোন মানুষের এগুলো কোনো নবীর আদর্শ দিলা কয় দেখেন। যদি তিনটার থেকে কমের দ্বারে পবিত্রতা হয়ে যায় তো তিনটা ব্যবহার করা স্বাভাবিকভাবে বুঝছে কি শূন্য কটা দিলা তিনটা এখন ঢিলাটা আপনি ব্যবহার পদ্ধতিটি ভালো করে বুঝবেন দিলা কিসের দ্বারা ব্যবহার করবো মাটিরও হইতে পারে আপনার ছোট হয়ে যায় আরো গরমকালে একটু কি হয় বড় হয় তো যখন নাকি বড় হয় আপনার নিচের দিকে থাকে তখন আপনার নিয়ম হচ্ছে সামনের থেকে পিছনে প্রথম ডিলাটা কোন দিক থেকে টানবে বলেন সামনের থেকে কি নিবে পিছনে দিবে যদি আবার তৃতীয় ডিলা সামনের থেকে পিছনে আর যদি আপনার ছোট থাকে তখন আপনার প্রথম ডিলেটা পিছনত থেকে সামনে দ্বিতীয় ব্যতিক্রম আর দ্বিতীয় ডিলা সামনের থেকে পিছনে তৃতীয় ডিলেটা হয়েছে কি থেকে সামনে কথা বুঝে আসছে না আর মহিলারা সর্ব অবস্থা মহিলারা সর্ব অবস্থা ব্যবহার করা কি নিয়ম এখন ঢিলা ব্যবহার করার পরে আপনি পানি ব্যবহার করে এটা শুন্য পানি ব্যবহার করে নিয়ম বুঝেন ঢিলা ব্যবহার করার দ্বারা যদি আপনার যদি নাপাকি যেটা যদি শেষ হয়ে গেছে কিন্তু না তার পরিমাণ ছড়ায় এর থেকে বেশি হইলো দৌতো করা কি ফরস এর থেকে যদি কম হয় তখন দৌতো করাটা কি শূন্য করা কি শূন্য কিন্তু এই পরিমাণ হয়ে গেলে দৌতো করতে হবে যদি না পরিমাণ ছয় গেছে এই পরিমাণ কি ছয় এই যদি না ছড়ায় না করলে ব্যবহার করা আপনার এনে পরিষ্কার কি হয় এবং পানি ব্যবহার করার মধ্যে হাদিসের মধ্যে ফজিলত আসে আল্লাহ তালা মতটা হিরিন আল্লাহ তালা পবিত্রতাকারীকে কি করে প্রশ্ন এখন এ কথাটা বুঝেন পানি ব্যবহার করতে কি কেমনে ব্যবহার করবে পানি ব্যবহার করতে নিয়ম ব্যবহার করেন আপনার দিলে যতটুক ব্যবহার করার দ্বারা দিলের মধ্যে কি হয়ে যায় আমার পবিত্রতা হয়ে গেছে তৃপ্ত হয়ে গেছে এ পরিমাণ ব্যবহার করবো এর থেকে বেশি হবে আরেকটা মশালা শোনেন পেশাব করার ভিতরে অনেক সময় ভালো করে চেষ্টা করি অথচ পানি ব্যবহার করা আমার জন্য তখন ফরজ নয় কিন্তু আমি ফরজ ফরফ করি মানুষ আমার দেখতেছে আমি পুকুরের ঘাড়ে বসে কি করতেছি আপনার সতর খুলে পানি ব্যবহার করতেছে তা আমি শূন্য তোর জন্য কবির গুলো হারাম আমি নিজ কবিতা গুলো করতেছি যে আমার সতেরো দিকে দেখবে সেও কি করতেছে লাল আল্লাহ না যার বন্ধুরা কথা বুঝছেন এক মাসালা আরেক এক মাসালা শোনেন অনেক সময় পেশাব করে ঢিলা ব্যবহার করতে গিয়ে কি করে ওই জায়গায় আপনার দেওয়ার পরে গড়াই পড়বে কি পড়বে গড়াই পড়ি যদি না দূর হয় তিনবার ডাকবার ঢালার পরে আপনার গড়ায় যদি পড়ে গেছে তখন আপনার পবিত্র হয়ে অনেক সময় পানিটা নিয়ে হাতটা ভিজা হাতটা সেখানে কি করে শুধু নিজের লজ্জা স্থানের সাথে লাগাই দেয় তো লাগাই দিলে এর দ্বারা কি আপনার পেশাব দূর হয়েছে না আরো আপনার যতটুক ছিল অতটুকু আরো জায়গা কি ছড়াইছে এর দ্বারা আগে না ছিল যা আরো বেশি কি বাড়ছে এটা একদম পুরা আরো না থাকে বুড়া মানুষ দেখা যায় ওই যে বৃষ্টিতে খাতে মানে ইয়ের মধ্যে মানে কোনো গর্তের ভিতরের পানি আছে ওই যে পানিটা দিয়ে হাতটাতে মুশি ওর সাথে দিয়ে দিল অতচয় এক সে শূন্যতা বেকারের জন্য পরস্তর করলো একটা পুকুরে ঘাটে যায় অন্য মানুষ যেন কি না কিন্তু শূন্যতের জন্য বড় করা এরপরে শুনেন অনেকে ডিলা ব্যবহার করতে গিয়ে ভালো করে বুঝেন ডিলা ব্যবহার করে পেশাবের পরে এখন ডিলা ব্যবহার করতে গিয়ে পেশারা পায়চারি করা হাটে হাঁটতে দেখা যায় তার লুঙ্গিটা দেখেন ওই যেমন হাতে লুঙ্গিটা হাঁটুর উপর উঠে গেল কথাবার্তা বলে সবকিছু বলে এই যে পরস্তর করতেছেন আপনি এর জন্য মোস্তাফ কাজের জন্য আপনি পরস্তরপ করতেছেন কবিরা গুণা করতেছেন এগুলির দিকে অনেক সময় আমাদের আসলে খেয়াল থাকে না এগুলি কথাটা আপনার উচিত এ ব্যবহার করার নিয়ম এটাও শূন্য এটা কি আর স্তা খানার সময় বের হইতে কোন পাবি বের হবো পাউডি আর এখন কি দেওয়া এ এত রূপ পর্যন্ত বললাম সামনের সাপ্তাহে ইনশাল্লাহ বলবো কোন কোন জায়গায় কোন কোন স্থানে স্থান করাটা কি মাত্র শরীরতে নিষেধ এগুলি সম্পর্ক বলবো আল্লাহ আমাকে আপনাকে